আসসালামু আলাইকুম আধুনিক প্রযুক্তির কারণে সবার হাতে আছে এখন মোবাইল সবার হাতে বিভিন্ন অত্যাধুনিক মোবাইল এই মোবাইল থাকার কারণে সবাই যেখানে যায় সেখানে খালি ছবি তুলতে থাকে এবং বর্তমানে মোবাইলগুলোর মধ্যে আবার সেলফি যে নিজের ছবি নিজে তোলা কত রকমে কত মানে ডিজাইনে এই ছবি তুলে তুলে সেই পুকুরে গোসল করতে যাইতেছে সেই ছবিও তুলতেছে টয়লেটে যাইতেছে সেই ছবিও তুলতেছে মানুষ কোনো জায়গায় আর বাদ নাই যেখানে যাইতেছে সেখানে ছবি তুলে তুলে ফেসবুকে দিচ্ছে বিভিন্ন জায়গায় দিচ্ছে আমি অমুক জায়গায় যেতেছি আমিও অমুক জায়গায় এটা খাইতেছি আমি অমুক জায়গায় এটা করতেছি এই কাজগুলো কি সুস্পষ্ট হারাম এই ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের কোনো সবার একমতে এটা হারাম শুধুমাত্র ইদরাহ মৌলিক প্রয়োজন জরুরি প্রয়োজন সেটা দিনী প্রয়োজন অথবা দুনিয়াবি প্রয়োজন যেমন দিনী প্রয়োজন কি যেমন আল্লাহর দিনের দাওয়াত আল্লাহর দিনের তাবলিক দাওয়াত এবং তাবলিকের জন্য যে ছবি তোলা ভিডিও করা এটার উদ্দেশ্য হল আল্লাহর দিনের দাওয়াত আল্লাহর দিনের তাবলিক যেমন আমরা এখানে সরকার বাড়ি মসজিদে অল্প কিছু মানুষ তাফসি শুনতেছি কিন্তু এটাকে যদি ভিডিও করা হয় এটা ভিডিও করে যদি অনলাইনে দেওয়া হয় ফেসবুকে দেওয়া হয় ইউটিউবে দেওয়া হয় তাহলে আরো পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ এই কথাগুলো শুনতে পারবে এটার মাধ্যমে আল্লাহর দিনের দাওয়াতের তাবলিক সম্প্রসারিত হবে এই আবার আমরা হজে যাব হজে যেতে হলে পাসপোর্ট লাগবে পাসপোর্ট করতে হলে ছবি লাগবে না এখানে আপনার জরুরি প্রয়োজন এরকম আরো কিছু কিছু প্রয়োজনীয়তা আছে যেখানে অবশ্যই দরকার এখন আপনি কোথায় যাচ্ছেন কোথায় খাচ্ছেন কোথায় কি করতেছেন এগুলো তুলে তুলে ছবিগুলো প্রয়োজনের আওতায় পড়ে দুনিয়া বিপ্রয়োজনের আওতায় দিনের আওতায় তাহলে এই হারামের আমরা ব্যাপক প্রচার প্রসার দেখতেছি দেখা যাচ্ছে যে সবাই মানে নামাজিরাও করতেছে দিন দারও করতেছে সবাই ছবি তুলতেছে আর প্রতিদিন এক এক নতুন নতুন ডিজাইনের ছবি হারামকে হালাল মনে করা এটা কুপোরি হারামকে হারাম মনে করলে সেটা কবিরা গুণা হয় কিন্তু হারামকে যদি হালাল মনে করে সেটা শুধু কবির গুণা না সেটা কুপোরি হয়ে যায় আর তাদের যারা মুসাবের যারা এই ছবি তোলে যারা চিত্র অঙ্কন করে এই জাতীয় কাজগুলো যারা করে এদের কেয়ামতের ময়দানে আসাধ্য আজাব সবচেয়ে কঠোর কঠিন আজাব হবে তাহলে আমরা এই হারাম কাজ থেকে সবাই বেঁচে থাকার চেষ্টা